মা প্রভু ও نستাইন ও نستগফিরু ও نعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن فلا له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا الله تعالی عليه وعلى اله وصحبه وسلم تسلیما كثيرا اما بعد শ্রোতা ও দর্শক মন্ডলী আল্লাহ রব আলামিনের প্রশংসা এবং শেষ নবী বিএনবী মোহাম্মদ রসৌল্লাহ সাল্লা সালামের ওপর সালাত ও সালামের পরে আজ সাতই সফর চোদ্দশো বিয়াল্লিশ মোতাবেক চব্বিশে সেপ্টেম্বর দুই বৃহস্পতিবারের দিন গিয়ে এসার সালাতের পরে জুমার রাত যে মোবারক রাত মোবারক দিন শুরু হয়েছে আজকে আপনাদের সাপ্তাহিক ধারাবাহিক উত্তর দেওয়ার চেষ্টা করছি আমাদের বিভিন্ন দেশ থেকে ভাইদের বন্ধের আহ অনুরোধে আল্লাহ রব্বুল আলমীর যেন আমাদেরকে পথে রাখেন সঠিক সিদ্ধান্তে পৌঁছার তৌফিক দান করেন এবং যদি ভুল ত্রুটি হয়ে যায় সেটি শয়তানের পক্ষ থেকে সেটা থেকে ফিরে আসার আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ রব আলম আমাদেরকে দিনের উপর অটলতা দান করেন যাতে করে আমরা এই দিনের উপর সারা জীবন থেকে রবুল্লা আলমিনের সাথে সাক্ষাৎ করতে পারি এই অবস্থায় ওসলিম সত্যিকার মুসলিম হয়ে আল্লাহ সাথে সাক্ষাত করতে পারলে অনেক বড় আল্লাহ রাজু জুমাবার সুতরাং জুমাবারে অনেক নেকির কাজ রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সওয়াব নেকির কাজ হচ্ছে যে কোনো সময় রসুল্লাহ সাল্লা সাল্লামের উপর সালাম পেশ করলে তার জন্য দশ গুণ আল্লাহর পক্ষ থেকে রহমত বরশিত হবে নাজির হবে মানসাল আলিয়া সালাত একবার সালাত পেশ করে আমার ওপর আল্লাহ মসল্লা আলা মাহমদ আল্লাহব আলিক আলহাম মোহাম্মদ কেউ যদি বলিম আবশ্যক না শুধু যদি আল্লাহ আলাহ মোহাম্মদ আল্লাহ সালাম আলহ নবীলা মাহমদ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন আর বিশেষ করে জুমাবার সম্পর্কে যা সন্ধ্যা থেকে শুরু হয় আর জুমার সারাদিন গিয়ে সূর্য অষ্টমিত হওয়া পর্যন্ত এই রাত দিন অধিকাংশ মানুষ কর্মব্যস্ততার কারণে অথবা গাফিলতি উদাসীনতার কারণে অমনোযোগী হওয়ার কারণে বেখেয়াল থাকার কারণে স্মরণ থাকে না অনেক তার চাইতে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে তার পথের পথিক হওয়া জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুর উল্লাহ সাল্লা সাল্লামের পথের পথিক হইতে হবে কথা আলম্বা না করে এই ভূমিকার সাথে প্রশ্নগুলি পেশ করছি প্রথম প্রশ্ন এক ভাই জিজ্ঞেস করেছেন জুমাবারের মৃত্যুর বিশেষ কোন ফজিলতী প্রমাণিত সংক্ষেপে বলতে হলে জুমাবারের মৃত্যুর বিশেষ কোনো ফজিলত সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় হাদিস দ্বারা প্রমাণিত নয় তবে দিনটি যেহেতু বরকতপূর্ণ ফজিলতপূর্ণ সৈয়দুল আয়াম সমস্ত দিনের পর শ্রেষ্ঠ দিন সপ্তাহের সুতরাং এই দিনে কারো যদি মৃত্যু হয় রাতে অথবা দিনে তাহলে তার সাথে সাথে যদি তার সহিদা থাকে তহিরসন্নদ ঠিক থাকে শির বিদার থেকে মুক্ত থাকে পাপাচার থেকে মুক্ত থাকে ইখলাসের সাথে সে জীবন জীবনযাপন করে আল্লাহ আল্লা রবুল্লা আলমের এবাদবন্দিগীর মাধ্যমে তাহলে এটি একটি লক্ষণ শুভ লক্ষণ ভালো লক্ষণ যে তার মৃত্যুটা ভালো মৃত্যু এর বেশি কিছু না। যে হাদিসগুলি এই মর্মে রয়েছে সবগুলি জয়ীফ হাদিসগুলি আজকে পেশ করব যদি একটু সময় লাগবে সংক্ষেপ উত্তর দেওয়ার পর প্রথম হাদিস তিরমিজিতে রয়েছে হেমাম তিরমিজি রহমতুল্লা আল এর সোনান বা জামে থেকে রক্ষা করবেন কবর কবরী মনকানের প্রশ্ন হাদিস হলে তো কত সুন্দর কথা মুসনাদ আহমদের দ্বিতীয় হাদিস আব্দুল আসরিত বননাকারী পার্থক্য বলেন জুমা কেউ যদি জুমা পারে বা জুমার রাতে মারা যায় ওকে ফিতনা তাল কবরী কবরের ফিতনা পরীক্ষা থেকে তাকে রক্ষা করা হবে বাঁচিয়ে দেওয়া বর্ণনা করেছেন আর হাদিসটি রয়েছে। সর্বশেষ হাদিস পাঁচটি হাদিস তাহলে আপনাদের সামনে পেশ করছি রাতে যায় ওজিরামিন থেকে তাকে রক্ষা করা হবে আলি হেহাদা কিয়ামতের দিনে এমন অবস্থা আসবে যে তার ওপর শহীদদের মোহর লাগানো থাকবে মানে শাহাদাতের মর্যাদার মোহর লাগানো থাকবে মহাদিস হাদিস হাদিসগুলি সম্পর্কে বলছেন যে রেওয়ি চারটি হাদিস বললাম সবগুলি জয় সুতরাং কেউ যদি জুমাবারে মারা যায় তাহলে তার ফজিয়ত সম্পর্কে এরকম কোনো বিশ্বাস রাখা যাবে না সাব্যস্ত হলো না যারা হ্যাঁ এখান থেকে এতটুকু শুধু নিতে পারি যে কোন যদি মুতী পরেজগার নেক ব্যক্তি আলেম অথবা আবেদ যদি কাল করেন এবং সুসংবাদ নেওয়া যেতে পারে তার ক্ষেত্রে লেমান হাসনত খাতেমা তো যে তার খাতেমার সমাপ্তিটা সুন্দর হয়েছে তার পৃথিবী থেকে গমন সুন্দর হয়েছে তারপরে আল্লাহর জন্য নিষ্ঠার সাথে যদি থাকে মানুষের সাথে তাহলে সেটি তার কবরে যে কোন বান্দার কবরে কাজে আসবে উপকারে আসবে আজাব এবং নিয়ামতের যে আদিশগুলি রয়েছে তা তো রয়েছে যে পাপিষ্ট লোকের কাছে তার পাপাচারগুলি গুলি গোনার কাজ যে করেছে সেগুলি আসবে একবার বিকট এবং আমি তোমার ওই পাপ বলি আর যেই ব্যক্তি নেকামল করে গেছেন নেকামল মৃত্যুবরণ করেছেন তার নেকামল গুলি আসবে বড় সুন্দর রূপ চেহারা নিয়ে আর এসে সুসংবাদ দিবা বলে আমি তোমার কাম তাহলে কবরে বোঝা গেল যে নেকামল কাজ দেবে আল্লাহ রবাহ আলম আমাদেরকে নেক জীবন গড়ার তৌফিক দান করেন এই পথে আল্লাহ রব্লা আমাদেরকে অবিচল রাখেন এবং আল্লাহজন আমাদের খাস মদত করেন